কথা নাই যেমন তো আমরা তো এই প্রশ্নের যাব যারা জানে না তারা হাতে বড় যদি আমার তারা তারা কাছে জমি লেখা তবলিগের ছয় উচু তবলিগের ছয় উচু প্রথম নম্বরে হলে না আমরা দেশের কোনো ভাই বলতে গেলে তবলিগের কামিন হইল কোন এক নম্বর এক কৃষ্ঠা ভাবতা তরুণ বিরোধী তামে না আমার বাবা তুই কাকি কিনা বেশি তুই তবলি বেসলে তো আমি তবলাম এখন কিনা তুই দুসলমানি তো সঙ্গে আমার কাছে হাম্মা মা রুল কাজ করা এই ট্রিওয়ালা ফ্যাক্টরি সেইটা বানায় তারপরে বানায় আর ইারে তারা আমি কাপিংরি তারা ফ্যাক্টরি মাঝে খালি কাবিন উৎপাদন হয় আর এই গাছিওয়ালার দলের কাছে খালি নুমিন উৎপাদন হয় আর দেখতে পারে না পুরুষ মালা হয় জল লিখাবিন পুরুষ মানকি মাত্রা থাকাবিন পুরুষভাবে না শাসন করতে পারুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা করো শিক্ষিত লম্বা করো আল্লাহর রসুল বলেন দাঁড়ি লম্বা করো এবং লম্বা দাঁড়িয়ে যে বেটায় ইহুদি হয় ইবেটায় লম্বাদাওয়া কাবিলা কাবিল চি কাবিল চব্দ কাবির গাছি বাল কাবির কৌমি মর্যাদা বালা কাবিল ডবন বালা কাবিনা বাবির খালি কাপির কাপা এরা কি ভেতরি তবল লিঙ্গিরা কাবিল বানায় না নমিন বানায় এরা কি ভেত করি আর তারা কিনে দেখা বানাইতা নবী চিনেছেন মানুষের নমিনা আর তারা চিনেছেন মানুষ কাবিন বানাইতা তব লিগের সরি প্রথম মন্দ রসুন নমাজ তিন নম্বর এলেব নম্বর এক নম্বর মুসলিম পাঁচ নম্বর রুসুল সহিনিয় ছয় নম্বর নব কি আল্লাহ দিনে সময় দেওয়া আবার জানো বেহম জানো বতনাম কথা সলিউলের প্রথম সুল কালেমা দুই নম্বর ওষুধ নামাজ তিন নম্বর ও চল এলে চার নম্বর ওসুল একটা মূল মুসলিম পাঁচ নম্বর সহি ছয় নম্বর ছশো নম্বরে রমজান হাতে রোজা ছিলেন রোজা নাই হজ নাই এই তবলি কইয়া কেনতে পারব এই ধরনের এর আমি হাবি চাল এখানে ওহামিত ওহামীর এগত আছে এহাবি ওহামীরা সব আসে এতাবিভ তুমি এহাবি নিহি অভাবি দিবি তুমি ইখান অবিহ অবিহ কত নম্বর ওসুলে আছে হজ নাই যে পব্লিকের ছয়ের রোদা নাই হজ নাই এই ছয় তবলিক করিয়া যাক নাই জান আমি ইজাত যাবেন রোদা উতনে আল্লাহিনের সফল জীবন লাভ করার কর্মসূচি হঠান এক নম্বর নামাবে মনোযোগী হওয়া দুই নম্বর হতীয়া দেওয়া তিন নম্বর নানা আত্মা পবিত্র হরান নম্বর সেরস্ব হেফাজত করা পাঁচ নম্বর আমানত রক্তা ভরান নম্বর সময় না তে নানা আল্লাহ কিতাপ করলে জান তুল চিন্তা করছে প্রতিদিনের হচ্ছে খানের হোজেন এই কথা কইলে যদি হয় আল্লাহ যে পুরানো যখন সহের কথা কিন আল্লা এমন সোহাখানের কথা পিছিলেন যে সোহানের রাজ্যের রঞ্জন কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই হজ করার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই এইরকম রোজার কথা না বললাম কথা কথা বলতে পারেনা জানে না কেন এই দিন বলি যারা কোরআন বুঝে তারা পব্লিক বুঝে যারা তারা কোরআন বুঝে না আমরা আগে কোরআন বোঝার চেষ্টা করি তাদের পবলিক বোঝার চেষ্টা করি من فراؤل الزورة وفتاين إذا حبيل هاتي دعو ما إلنه طعا وقلو <تصفيق> هل لك إلا أن تدقت <تصفيق> وحديك ربك وطعص আমার বাড়ির ত্রিশ বছর থাকছে না হওয়ার কষ্ট না কষ্ট কথা বেকার আমার বাড়ির ত্রিশ বছর খাইছ নিম খাইছ তিরিশ বছর করবো এর বাদ পলাই দশ বছর আমার অবস্থায় তুমি আমার কাছে আইছ আমার কুড়াই বাদ দিয়ে আর একজন পুজার ঘর্ণ ভাগনের বাদ দি নাই তুমি এক টাকা আবি বুঝলেন যেন কাওয়া মানে পৌঁছে গাফরে সলা তু সারাম আল্লাহ বলে একজন মানুষ দুনিয়ার একজনকে কাবির বলেন যাকে কাবীর বললো সে দিদি কোনো কুহুরি না করিয়া হ্যাঁ যারা না বললো সেই দেখি মরণ সরচম তুমি আল্লাহর কাছে কল্পনা করে মরণ কালে পাবিন শব্দটা তার গলার মালা যায় মা করছে ইমানদার অবস্থা মানি অবস্থা খাবি বলতে হয় না পাস্টার হতো পোয়ালি ডাক্তি হয়ে যা নিন হেক্টরিক বস্তুই যাও হেক্টরিক বস্তি যাও ব্যক্তি হইয়া না লাইয়া সাহবায়িজরতাহ ব্যক্তি হইয়া না আমরা আগে বুঝার দরকার তোমার কথা বলেন কথা বলছিল কথা কথা বলুন ব্যস্ত যাইব যদি কিভাবে ব্যস্ত বুঝান লাগছে না অটোমেটিক বুঝান দেবো বুঝার আগে কথা হাজার লাগলো একটা উদাহরণ দিই যখন যে আমি এক্ষণের আবার যায় তার নাম গো উত্তর যদি জানা তাকে দেখতে দেখা যায় করলে পাওয়া যায় তাদের উত্তর যা ঈশ্বরী এই সাতত্তরটা এর বিন্দ্রে রুনাও আছে হজও আছে ডাকাতো আছে পুরাণ সেবা তো আছে চিকিরও আছে চস্তিও আছে রবিভাও আছে গাওয়াও আছে তরমিরও আছে হজ আছে এই সাতত্বদের দ্বিতীয় হলতা আছে সাতত্তর আল্লাহ কোরআনের কেটে বেড়ে দেখছেন দুনিয়াতে রেখে যাওয়া দোষ লক্ষ আহাদিস মা দোষ লক্ষ হাদিস আল্লাহর রব্ুল আলমিনের পিস্তারা কুরানের ব্যাখ্যা